ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনু ওয়া ইয়াহদিহিল্লাহ ওয়া ফালা মুদিল্লালা ওয়া মান ইউয্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকালা ওয়া আশহাদু সম্মানিত পিস টিভি বাংলার দর্শক মন্ডলী ও সদিমন্ডলী আমরা আলোচনা করছি দাওয়াতি কাজের ক্ষেত্রে কি কি সফলতা কিভাবে আসে আমরা দেখিয়েছি যে একজন দায়ী কষ্টপর পাওয়ার মাধ্যমেও সে দাওয়াতি কাজে সফলতা নিয়ে আসে এবং সফলতা সে পায় অনুরূপভাবে জেলখাটার মাধ্যমেও সফলতা নিহিত রয়েছে ইতিপূর্বে ইমাম আহমদ বিন হাম্বুল রহিমহল্লার কথা বলেছি সফলতা তিনি জেলখাটার মাধ্যমে পেয়েছেন ইমাম মালিকের কথা বলেছি আসলে সফলতা দেওয়ার মালিক তো আল্লাহ আমরা এবার আলোচনা করব বিশ্ববিখ্যাত এক বিদ্বান মোজাদ্দিদ সংস্কারক মহাদ্দ তার তুলনা কেমত পর্যন্ত হয়তো আর হবে না আসবে না কেউ ইমাম ইবনু তাইমিয়া রহিমহল্লা ছয়শো হিজরিতে জন্ম সাতশো আঠাশ তার মৃত্যু এই সংক্ষিপ্ত জীবনে তিনি এক একবার এক এক জায়গা থেকে বহিষ্কৃত হয়েছেন আর জায়গায় গেছেন শাসকের ফরমান তাকে এক জায়গা থেকে এক প্রদেশ থেকে আর প্রদেশে যেতে বাধ্য করেছে কিন্তু তিনি দিনের দাওয়াতের পটিছিলেন অনওর তাকে কেউ এই দাওয়াত থেকে বিচ্যুত করতে পারেনি তিনি একবার ইসলামের সেই যুগ থেকে আজ পর্যন্ত ইমাম তাইমা হুল্লা কিন্তু তাকেও এতবার জেলখানায় ঢুকতে হয়েছে তিনি জীবনে বিবাহ করেননি শুধু পুরো জীবনটাকে বিলিয়ে দিছেন ইসলামের পথে কেন জেলখানায় দেওয়া হলো কিন্তু তাকে জেলখানে থাকতে হয়েছে কিন্তু সফলতা আমরা দেখি ইমা বেবন তাইমা হয়েছেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ এক স্বীকৃতি লাভ করেছেন সিড়ি বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিজাতের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি এক একবার এক এক জায়গা থেকে বহিষ্কৃত হয়েছেন কিন্তু তিনি নীতির উপরে ছিলেন অটল পাঁচটি বছর জেলখানায় থেকে বেরিয়ে এসে তিনি জনতার সামনে ভাষণ দেওয়ার সময় বলছিলেন হে জনতা শোনে রাখো আমার সত্যুর আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে আমার জান্নাত আমার বাসস্থান তো আমারই পক্ষে রয়েছে কত সাহা দাতুন আমাকে যদি তারা হত্যা করে তাহলে আমি শহীদ হয়ে যাবে শাহাদা পান করব। করবো আমাকে দেশ থেকে বের করে দেয় তাহলে আমি নির্জন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তারপরে তিনি বলছেন আমাকে যদি জেলখানায় আটকে রাখা হয় তবুও সেখানে নির্জন বসবাস করব গবেষণা করবো রহেমুল্লাহ সেটাই করেছেন দীর্ঘ খণ্ডে সমাপ্ত গ্রন্থ তিনি লিখেছেন মিন হাজুৎসন্না গ্রন্থ এবং সেই হাদিসের বিশ্লেষণ তিনি লিপিবদ্ধ করলেন এই ছিল তার ব্রত তার সংগ্রাম সংগ্রহ জীবনকে তিনি কখনো শাসকের সামনে মাথা নত করেননি সর্বশেষ আড়াইটি বৎসর জেলখানা থেকেই তিনি মৃত্যুবরণ করলেন জেলখানায় যখন জেলখানা থেকে তার লাশ বের করা হচ্ছে মৃত্যুর সংবাদ শুনে লাখ লাখ জনতা তার জানাজায় উপস্থিত হলো শাসক বুঝতে পারেনি এপনি তাইমে কত শ্রদ্ধাশীল ব্যক্তি ছিলেন কত বড় সম্মানিত কত মর্যাদাশীল ব্যক্তি ছিলেন সম্মান সাথে সাথেই পেয়ে গেলেন মৃত্যুবরণ করলেন জেলখানায় কিন্তু বিজয় ঘটে গেল দশ লক্ষ মানুষ জানাজা অংশগ্রহণ করেছিল আশ্চর্য পৃথিবীর বুকে দৃষ্টান্ত রেখে গেলেন ইবনে তাইমিয়া তিনি হলেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই দিন এক লক্ষ ষাট হাজার ইহুদি ইমাম আহমাদ ইবনু তাইমিয়ার এই বিরল দৃষ্টান্ত ইসলাম গ্রহণ করলেন মৃত্যুর মাধ্যমে জেলখাটার মাধ্যমে তিনি বিশাল সফলতা পেয়ে গেলেন এরপরে আজকে ইমাম আহমদিন ইবনু তাইমিয়া রহিমা উল্লার ছাড়া বিশ্লেষণ ছাড়া আজকে হক পন্থী আলেমগন দিতে পারেন না সবকিছু সমাধান যেন তিনি দিয়েই গেছেন কত চমৎকার বিশ্লেষণ ইসলাম অর্থনীতির যে বিশ্লেষণ ইসলাম অর্থনীতির মূলনীতি রাষ্ট্রনীতির মূলনীতি রাজনীতির মূলনীতি তার থেকে গ্রহণ করে তার রাষ্ট্র করছে ইমাম ইবনতাইমা জেল খেটে পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন কিন্তু তিনি প্রত্যেক দেশে প্রত্যেক জ্ঞানী ব্যক্তির অন্তরে অন্তরে জাগ্রত আছেন তার এলেম দ্বারাই কোটা বিশ্বাসকে পরিচালিত হচ্ছে এটাই হল্লার সম্মান মর্যাদা এটা টিকে থাকবে এটাই তো বড় সম্মান তার জন্য সুতরাং জেলখাটার মাধ্যমে কখনো সম্মান নষ্ট হয় না বরং সম্মান বর্ধিত হয় যিনি দায়ী হবেন তিনি হকের উপর অটল থাকবেন তাই জেলখানায় আবদ্ধ হোক মজাদুদ আলফে সানি রহিমাহুল্লা এই উপমহাদেশে জেলখাটাতে গিয়ে তিনি যেটা করলেন বিরল দৃষ্টান্ত জেলখানায় ঢুকে সাধারণত চোর বাটপার ডাকাত গুন্ডাই সমস্ত ব্যক্তিরাই কিন্তু মোজাদুদা আলফে সানি জেলখানায় গিয়ে সংস্কার কাজ শুরু করলেন সমস্ত জেলখানার কয়েদিগুলোকে প্রহরী গুলোকে যারা দায়িত্বশীল তাদেরকে ইসলামে দীক্ষিত করলেন সঠিক দিনকে জন্য তারা সবাই মুজাদানিকে আর জেলখানায় আবদ্ধ রাখা যাবে না তাকে জেলখানা মুক্তি দেওয়া হোক এখানে সফলতা পেয়ে গেলেন যখন শাসক তাকে মুক্তি দিল বুঝল যে মুজাদুদ্দ আলফে সানে ছিলেন নিরপরাধ মানুষ তাকে অযথা জেলখানা দেখে তাকে কষ্ট দেওয়া হয়েছে সুতরাং তার বক্তব্য সঠিক বক্তব্য গ্রহণ করা তোমরা তারই বক্তব্য আর এই জন্যই হিসাবে স্বীকৃতি লাভ করলেন সুতরাং জেলে থাকার মাধ্যমে যে কল্যাণ রয়েছে সেটা আমরা বুঝতে পারি ইবনু তাইমার ছাত্র ইবনুল কাই ইম রহিমাহুল্লা তিনি পর্যন্ত এই তথাকথিত উসুলিদের বিরুদ্ধে তথাকথিত এই তর্ক বাকিসদের বিরুদ্ধে যারা শরীয়তে অপব্যাখ্যা করে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তিনি পর্যন্ত আবদ্ধ হলেন তিনি তাদের সামনে কোনো আপোষ করেননি আজকে ইবনুল কাইম রহিম্লা সম্পর্কে বলা হচ্ছে যদি ইবনুল কাইম রহিমল্লা জন্ম না নিতেন তাহলে ইবনু তাইমাকে কেউ চিন্ত না কারণ তার ছাত্র তার কারণ প্রকাশ ঘটেছে গোটা পৃথিবীর তার সম্মান জেলের মাধ্যমে কষ্টের মাধ্যমে যে সম্মান আসে ফিরে আসে সেটা আমরা এক্ষেত্রে স্পষ্টভাবে পেয়ে যাই সুতরাং আমাদের মধ্যে দুর্বলতা আসাটা মোটেও ঠিক না সমন্বিত দর্শক মন্ডলী আমরা পরবর্তীতে দেখলাম সাইয়েদ কুতুবের মতন বিখ্যাত বিদ্যান তিনি জেলখানায় আবদ্ধ থাকলেন এবং ফাঁসির কাস্টে ঝরলেন কেন কারণ একটাই ছিলেন কিন্তু অটল ছিলেন দিনের উপরে কখনো তোয়াক্কা করেননি জেলখানা থেকে লেখে পাঠিয়ে দিয়েছিলেন এই মর্মেদা ফাইফি সাবিহা তিনি পচে যাবে সেই দিনে মানুষ আমাদের বক্তব্য গ্রহণ করবে এটাই ছিল সাইয়দ কুতুবের বক্তব্য সম্মানিত দর্শক মন্ডলী আমরা দেখতে পাই রসুল্লাহ সাল আলহাম তার দেশবাসী তাকে দেয়নি কিন্তু তার ফলাফল কি হয়েছে এখানে ফলাফল আল্লাহ দেখিয়ে দিলেন যে দেখেন পরবর্তী করেছেন তাড়িয়ে দিয়েছিলেন মক্কা থেকে সেই আল্লাহিয়ান পর্যন্ত ইসলাম গ্রহণ করতে বাধ্য হলেন যেদিন আল্লাহ রাসুল মক্কায় ফিরে আসলেন বিজয়ী বেশে আবার মদিনা থেকে মক্কায় ফিরে আসলেন সেখানে এখানেই তো বড় কৃতিত্ব যে হাফসি গোলাম বেলাল রাজ্যাদা ফুটে উঠলো যে বেলালকে মক্কার গলিতে অপমানিত করা হয়েছে আল্লাহ রসুল বললেন উঠো তুমি আজান দাও তোমার আজান আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যাবে ইসলামের দৃষ্টান্ত উপস্থাপন করেছে সামান্য দর্শক মন্ডলী আমরা আলোচনা আবার ফিরে আসবো একটু বিরতির পরে ততক্ষণ আপনার আমাদের সাথে থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহ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 Allah subhanahu ta'ala has created everything from water. Islam is the hawk and time will prove that. No Muslim is a Muslim. If he does not believe in Jesus Christ, peace be upon him. Clipses of a great vision. Dekhun, Islami duradrishti. Kaal raat, 4.60 a.m. Bangladeshe, 8.60 a.m. Bharote, Peace TV, Banglaaye. Mohila Shahabhi dher chilo paripurno.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 महिला पथ निर्देशना जाना देखल कल सन्दाये छह लगे आश्वास करें तरह पक्षे कथा बोलते सत्यवाली और न्यायपरण होते सहस लागे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 তারাই পৃথিবীতে স্বীকৃত হন আজকে আমরা আহ্বান জানাবো যে দাওয়াতি কাজ করতে গেলে আমার উপরে জেলের হুকুম আসতে পারে অসংখ্য পৃথিবীর বুকে সমস্ত মুজাদ্দিদ অধিকাংশ মহাদ্দেশ এই জেলখানা থেকেই নির্যাতিত হয়েছেন জেলখানাতে আবার অসংখ্য পর্যন্ত ইসলামের দিকে দীক্ষিত হয়েছিল অবশেষে বালককে হত্যা করার জন্য বলল শহীদ মুসলিমে এবং তিরমিজি হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজিতে সহি বর্ণিত হয়েছে আমরা দেখতে পাই রাজা চেষ্টা করলো আপ্রাণ চেষ্টা করলো যে কোনো মূল্য তাকে হত্যা করেন এসেছে তাকে পাঠানো হলো জল্লাদ পাহাড়ের উপরে নিয়ে যাও সেখান থেকে তোমার নিক্ষেপ করো পাহাড় থেকে নিচে নামবে সে মারা যাবে আল্লাহর অশেষ মেহরবাণী যে বালককে নিয়ে গেল পাহাড়ের উপরে বিশাল ঝড় এবং ঝাপটার কারণে অন্য সমস্ত রাজার লোকেরা বাচ্চারা লোকেরা পড়ে নিহত হলো বালক অত্যন্ত সুস্থ শরীরে ফিরে আসলো রাজার কাছে ঠিক একই অবস্থা হলো রাজার লোকেরা সমস্ত লোক সাগরে ডুবে মরে গেল কিন্তু বালকটি সুস্থ শরীরে রাজার কাছে আবার ফেরত আসলো তিনি বললেন যে আল্লাহ রব্বুল আলম আমাকে মারেননি আমি জীবিত আছি কিন্তু আপনার লোকেরা ওই সাগরের মধ্যে ডুবে নিশ্চিন্ন হয়ে গেছে তাদের কোনো অস্তিত্ব নেই এবার বালক ছেলেটি স্পষ্ট স্পষ্টভাবে বলল। দেখুন আমাকে যদি মারতে চান তাহলে আমার কথা যে মারতে হবে সেটা কি সেটা হলো বলতে হবে যে বিসমিল্লাহ রব্বি হাদ গুলাম এই কথা বলে যদি আপনি তীর নিক্ষেপ করেন তাহলে আমি মারা যাব। নইলে কোনো প্রচেষ্টা করে আমাকে মারতে পারবেন না তবে শর্ত হলে এই জগতের মানুষকে সমস্ত দেশের মানুষকে আপনি একত্রিত করুন তাদের সামনে এটা করুন আমি চাই এমন অবস্থায় সমস্ত মানুষকে একত্রিত করা হলো এবং রাজা সমস্ত মানুষের সামনে এই কথা বলে তাকে তার দিকে তীর নিক্ষেপ করলো বিসমিল্লাহ রবীহাদ হাদাল গুলাম অর্থাৎ এই আশ্চর্য হয়ে তিন বলে উঠলো আমার না বীরব বিহাদাল গোলাম আমার না বীরব্যেহাদাল গোলাম আমার না বীরব্বিহাদ গোলাম উপস্থিত সমস্ত জনতা চিৎকার বলে উঠলো আমরা তো এই বালকের রবের উপরে ইমান আনলাম আমরা এই বালকের রবের উপরে ইমান আনলাম যে দেওয়াতে কোনো কাজ হচ্ছিল না তার অলৌকিক দৃষ্টান্ত দেখে এত দিন বালকটাকে মারতে পারেনি কিছুই করতে পারেনি অথচ পরবর্তীতে বালকটাকে মেরে দিল আল্লাহর নাম নিয়ে তিনি মারা গেলেন কিন্তু গোটা দেশের মানুষ ইসলাম গ্রহণ করলো আল্লাহর পথে চলে আল্লাহর পথে ইমান গ্রহণ করলো ইমানের কি দৃঢ়তা সেই যুগে ছিল তা প্রমাণিত হয় অবশেষে ঘোষণা করল শাসক এই বালকের দাওয়াতের প্রতি যে ইমান আনবে তাকে হত্যা করব যে প্রত্যাখ্যান করবে তাকে বাঁচিয়ে রাখা হবে কিন্তু মানুষ মেনে চললো না তিনি যেতে আসছে নির্দেশ দেওয়া হলো অগ্নির কুণ্ড জ্বালানোর বিশাল অগ্নিকুণ্ড জানালো হলো লোকগুলোকে ইমানদার লোকগুলোকে গ্রেফতার করা হলো গ্রেফতার করে এক করে সত্তর হাজার নারী পুরুষকে এই গর্তের মধ্যে ফেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো একজন এই থেকে না। কারণ আমি এখানে আগুনে পুড়লেও আমি মৃত্যুর পরে বিশাল সুখ স্বাচ্ছন্দ্যের স্থান জান্নাতে আমি সে প্রবেশ করবো এবং সেখানে থাকবো ইমানের তানে ইমানের দৃঢ়তার কারণে একজন ব্যক্তি স্পষ্টভাবে গ্রহণ করলেন এই সিদ্ধান্ত আগুনে পুড়ে সবাই মারা গেল একজন মা তার কোলে বাচ্চা সন্তান সে ইতস্তিত বোধ করছে কিভাবে আমি এই সন্তানকে নিয়ে নিজ এবং সন্তানকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে একেবারে নিহত হই পুড়ে মারা যায় মা কখনো চায় না নিজ সন্তান নিহত হোক এই ইতস্তিত করতে দেখে এই শিশু বাচ্চার মুখ থেকে কথা বেরিয়ে আসলো মা হে আমার মা আলাল হক তুমি ধৈর্য ধারণ করো তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও তুমি হকের উপরে আছো যে শিশু কথা বলতে জানে না যে শিশু মা বলে ডাকতে জানে না সে শিশু মায়ের দিকে তাকিয়ে ধৈর্য ধারণের কথা বলে বললেন মা কোন সুযোগ নেই ইমানুর উপরে তুমি অটল থাকো তুমি আগুনের মধ্যে ঝাঁপ দেও কারণ তুমি হকের উপরে আছো বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ দৃষ্টান্ত থেকে যাবে আজকে আসাবুল এই অগ্নি গর্ভের অধিবাসীদের ইতিহাস কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে দৃষ্টান্ত হয়ে থাকবে যত মানুষ আসবে এই ইতিহাসকে মেনে নেবে এবং কষ্ট পাওয়া সত্ত্বেও কষ্ট হলেও তারা ইস্তাম টিকে থাকবে রেখে কাহাফ এই গুহাবাসীদের ইতিহাস জানতে দৃষ্টান্ত মানুষকে ধরে হত্যা করলো রাস্তায় রাস্তায় তাদেরকে টাঙ্গিয়ে রাখলো এর পরেও তারা শাসকের সাথে আপোষ করেনি এই আসাহাবে কাহাফের যুবকদের ইতিহাস সামনে রয়েছে তাদেরকে আল্লাহর চিরস্মরণীয় করে রেখেছেন আল্লাহর এটাই তাদের আত্মসমর্পণ করলেন নিজের আদর্শকে তিনি বলবৎ রাখলেন খোবাইব রাজা তিনি ফাঁসির কাস্টে ঝোলার আগেই তিনি ঘোষণা করে দিলেন লাস্তাল মুসলিমান কাফের মুশ্রেকের দল আমি যখন একজন আমি জানি তোমরা আমার শরীরকে আমার সাথীদের মতন টুকরো টুকরো করে হত্যা করবে ডাওয়াতি কাজ করতে গিয়ে তিনি দৃঢ়তার সাথে দেখিয়ে গেলেন যে আমি জানি তোমার আমাকে হত্যা করবে কিন্তু মনে রেখো যত টুকরা আমাকে করবে এমনটাই হয়েছে যখনই মহাদেশ উলামা কালামকে উপমহাদেশে বহু আলমকে হত্যা করা হয়েছে ব্যর্থহীন কণ্ঠে ফাঁসির আদেশ হওয়া মাত্রই আলহামদুলিল্লাহ পড়েছেন আমরা জানি ইংরেজরা বহু আলেমকে হত্যা করেছে উহাবি কথা বলে বহু আলেমকে তারা শাস্তি করেছে ফাসির আদেশ হয়েছে তখন স্পষ্ট ভাবে বলেছে এই মর্মে যেমন বলে দি সে শুনে রাখো নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সবকিছুই জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য আমি কোনো কিছুকেই পরয়া করি না এটাই বড় দৃষ্টান্ত জেলের মাধ্যমে হত্যার মাধ্যমেও যে ইসলামের বিজয়ী হয় দাওয়াতের বিজয়ী হয় এটাই দেখেছি এই বিগত কয়েকশ বছর আগের ঘটনা ঘটে গেছে এই বিজয়ের মাধ্যমে এই হত্যার মাধ্যমে তারা বিজিত হয়ে তাদের আদর্শ কেয়ামত পর্যন্ত বলায় থাকবে তাদের অবদান মানুষ স্বীকার করে নিবে তারাই ইসলাম দেশের জন্য সংগ্রাম করেছিল এতে কোনো সন্দেহ অবকাশ নেই যাই হোক না কেন যত কষ্ট নেমে আসবে অনেক নবী এসেছেন তাদের অনুসারেরা যারা প্রভু ভক্ত আল্লাহর পথে এই সমস্ত ব্যক্তিরা যখনই আল্লাহর পথে সংগ্রাম করতে যে যখন বিপদগ্রস্ত হয়েছে। হমা ওয়াহানু তারা কখনো দুঃখিত হয়নি কখনো দুর্বল হয়নি আল্লাহ ধৈর্য সাথেই থাকেন তাদের কোনো বক্তব্য নাই শুধু তারা বলে কি এটা রব্বানা ফেরিলনা আল্লাহ আমাদের পাপকে ক্ষমা করো আর আমরা কাজ করতে যে ভুল হয়েছে আল্লাহ ভুলটা সমগ্রনা আমাদের পাকে দৃঢ় রাখো আর কাফারদের উপর আমাদেরকে বিজয় দান করো। করোয়া হস আখেরা আল্লাহুল মোহসেন আল্লাহ বলছেন তাদের জন্যই রয়েছে বড় সফলতা দুনিয়াতে এবং আখেরা তাল্লা উত্তম প্রতিদান দান করবেন আর এরাই হলো মোহসিন তাদেরকে আল্লাহ ভালোবাসেন আমরা আমাদেরকে যেন ওই দাওয়াতি কাজ করার হকের উপর হঠাৎ তহফিক দান করেন আমিনা আশাহিংকা আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহাত समय क्योंकि मुसलमान तुम्हारे नाम जाए नाम गति मृत्यु कटेर नाभ প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে ও বিকেল তিনটে ভারতে বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি ধর্ম পাওয়া ধর্মেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল উনিশশো সাল আর প্লিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি উনিশশো এই জরিপ পৃথিবীর প্রকাশ করে বছরের ব্যবধানে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম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 लक्ष लक्ष मानुष के पृथ्वी तरब एटलम तरबारि शांत ये तरबारी सत्य एवं ज्ञान जाते आज মানব জাতির সকল সমস্যার সমাধান পৃথিবী বাংলা মানবতার সমাজ